সিল্ হিহ মহ উবিলি আদৌ ইর বসে অনবমনি ও সহ লোহিও মনবিন মুশ্রিকে চি কি ব খে উস না জল নুরি يهدي الحق أرشدنا الله ذو السر و خير خلق أُسوتنا بسنته النوريه يهدي الحق أرشدنا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 وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق يعرفنا تعالينا على الأحقاد مع المخ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور نفسنا ومن سيئات عمالنا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 ও কেখ উস রা আকূরিয়া বাসনার মুহসালাম আহ সু রু সহ بعد. আল্লাহ রাবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ করেছেন শেষ নবী উপর যিনি কথা বলেছেন আদম আলি ইসালামের সাথে আল্লাহ কথা বলেছেন কথা বলেছেন ইব্রাহিম আলী ইসালামের সাথে কথা বলেছেন মুসা আলী ইসালামের সাথে কথা বলেছেন নবী মহাম রসুল্লাহ সাল্লা ইসলামের সাথে কোন কোন নবীর সাথ কথা বলেছেন আর বাকি সমস্ত নবিরসের সাথে আল্ রব্বুল আলমিন ওহির মাধ্যমে কথা বলেছেন ওহির মাধ্যমে সরাসরি না বললেও আল্লাহ রবুল্লা আলমীর একটি গুণ হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর বাণী আল্লাহ কথা বলেন আর কথা বললে কথার আওয়াজ হয় আওয়াজ হয় তো আল্লাহর জন্য আল্লাহর কথার জন্য আল্লাহর কথার আওয়াজও সুসাব্যস্ত এরও প্রমাণ রয়েছে এই বিষয়ে আর আল্লা ডাকেন আমি রসুলগন কে ডাক দিয়েছেন যাকে নিদা বলা হয় ডাক দেওয়া আজকে আমাদের আকিরা আল ওয়াসেথিয়াই বিষয়বস্তু প্রথম যেটি আলোচনা আসছে সেটি হচ্ছে মহান আল্লাহর কথার প্রমাণ তার কথার আওয়াজ এবং তিনি যে ডাকেন তার ডাকের প্রমাণ বলছেন আল্লা শেখ সাইজিজুল আওয়াজ মানে কথার আওয়াজ কথা বললে তো একটা আওয়াজ আমি কথা বলছি আওয়াজ হয় না সাউন্ড হয় না এই আওয়াজ কালাম এবং কথা বাণী মহান আল্লাহর জন্য মহান আল্লাহর জন্য এই প্রমাণ মহান আল্লাহর জন্য কথার প্রমাণ কথার আওয়াজের প্রমাণ এবং আল্লাহ রাবুল আলমিন ডেকেছেন এই ডাকের প্রমাণ ক্যামতের দিন আল্লাহ রাবুল ডাক দেবেন আদাম আলহিসাম কি হাদিস আসছে আয়াতগুলি আমাদের আলোচনা হয়ে গেছে আয়াতে এই রকম বহু আল্লাহ রাবুল আলমিনের সেফাত বা গুণাবলীর আলোচনা এসছে এখন আমাদের ধারাবাহিক আলোচনা দুই সপ্তাহ থেকে চলছে নবী করিম সাল ইসলামের হাদিস দ্বারা আল্লাহর গুণাবলীর প্রমাণ আল্লাহর বিভিন্ন গুণের প্রমাণ আজকে এই প্রথম তিনটি আল্লাহর গুণ আল্লাহর আল্লাহর বাণী এবং বাণীর আওয়াজ আল্লাহর কথার আওয়াজ এবং আল্লাহ ডাক বলছেন নবী করিম সাল্লাহ একটি হাদিস হাদিস বোখারি মুসলিম রয়েছে হাদিসটা লম্বা এখানে শেখুল ইসলাম সংক্ষেপ করে দিয়েছেন क्यामत दिन मानस कबरे कबर जात काम हो लोक ध्वस तक मरे से एक कथाई सबा कल्लाजीवित करबार दिवस हाजिर हम मुसलिम काफेर सत् असत भलो मंद जाना जहां नामी सबा जमा আমি আর থেকে শুরু করে যে যেকোন মানুষ যে কোনো স্তরের হোক না কেন যত নিকৃষ্ট হোক মানুষ সেখানে হাজির আর যত শ্রেষ্ঠ হোক মানুষ আমি আরও সেখানে একত্রিত হইতে হবে মহান আল্লাহ তখন আদম আল ইসাল্লামকে ডাক দেবেন এ হাদিস রয়েছে দেখে বলবেন যে শব্দ তোমারই ছেলে মেয়ের আদম সন্তান হ্যাঁ মনি আদম কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে সব কার ছেলে মেয়ে আদম আদমকে বললেন যে তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নদেরকে আলাদা করে দাও তুমি বের করে দাও কোন গলি জাহান্ন বের করে দাও নবিয়া খালিম সাল্লাম বলেন্লাহ তা আল্লাহ মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিনে ইয়া আদম হে আদম ফয়াকুলো আদম বলে ডাক যখন দেবেন আল্লাহ রব আলম হে আদম তখন আদম আলি সাল্লাম বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে ডাক দিচ্ছে কিছু বলবেন আল্লাহ রব সাকুলো তখন বলবেন আদম আলি সাল্লাম লব্বাইকে হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির আমি উপস্থিত আমি তোমার অনুগত তোমার আনুগত্যে আমি অটল লব্বাইক শাব্দিক অর্থগুলি পরে করব কিন্তু ভাব অর্থ আল্লাহ আমি হাজির হাজির বেসৌতিন দেখুন আলোচ্য বিষয় কি ছিল যে আল্লাহর বাণী আল্লাহর কথা তো আদম আলি সাল্লাম সাথে আল্লাহ কথা বলছেন না কথা বলার প্রমাণ হইল দুই নম্বর ছিল आवाजर कथा बेसउ थी आवाज सशबे दे डाक उच्च स्वरे डाक आदम जी तो आल्लायना डाक देवें डाक दवा नेता मान आहवान कर डाकवान तो एक गुण तीन टी गईटुकु हाथी अंश पावा আল্লাহ কথা বলবেন সাথে আল্লাহ ডাক দেবেন এবং এই ডাকটা কি হবে আওয়াজ শুনবে সবাই শুনবে কি বলবেন যে আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন বা বাসান এলান্নার যে তুমি তোমার বংশধর থেকে তোমার সন্তান সন্ততিদের মধ্য থেকে বের করে দেবে বাসান বাহান নামীদের দলটি। যারা যাওয়ার যোগ্য তাদেরকে তুমি পৃথক করে দাও জুদা করে দাও একসাথে একাকারে আছে জানাতে জাহান্নামে আসর মাঠে সৎ অস একাকারে আছে ঠিক না দুনিয়ার সামান্য একটা ভিড় ভাড়ে তো সব সৎ ভালো মন্দ সব একাকার হাটে বাজারে তো সে হাসর মাঠে সমস্ত মানুষ একটা দেশের মানুষ একটা শহরের মানুষ তো জমা হয় না কোনো জায়গায় তাই না একটা শহরের মানুষ যদি আগে জমা হয়ে যায় তো চিন্তা করেন কি দৃশ্য দেখবেন আপনি হাসার মাঠ তাহলে কত বড় হবে কত মানুষের সংখ্যা হবে সেখানে এই সমস্ত মানুষ শুনতে পাবে আওয়াজ আদাম আল্লাম আমাদের পিতাকে আল্লাহ ডাক দিয়েছেন যে জাহান্নকে বের করে দিয়ে দাও যে এরা জাহান্ন আল্লাহ তুমি নিয়ে না তীরা আল্লাহ জাহান্ন কোরআনে কেরিমে রয়েছে ওম তাজহাল মুজরিমন কোন শুনে আছে মাসা আল্লাহ শুনে আছে ওম তাজুল ইয়মা জরে মন আল্লাহ রব্বুর আরেকটি ঘোষণা এখানে রয়েছে আজকের দিনে এই বিচার দিবসে তোমরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও হল হে অপরাধীরা অন্যায়কারী রেজুরে মনছে অপরাধী যে কোন অপরাধী অপরাধী মুশেক অপরাধী কাফের অপরাধী মুনাফিক অপরাধী খুনি অপরাধী মুসলিম সমাজের ফাঁসে পাপিস্বর অপরাধী নামাজ ত্যাগকারী অপরাধী এখানে যেকোনো বাবলিক অপরাধী বলা হয়েছে আর বিশেষ করে যারাকে কে জিজ্ঞেস করবে জান্নাতিরা যে রয়েছে সেখানে কি রয়েছে জান্নাতে জান্নাতির অবস্থানরত অবস্থায় জান্নাতে চলে গেছে তারপরে দেখছেন পরিচিত লোকদেরকে সব একসাথে কাজ কর্ম করেছে গ্রামে বাস করেছে ওদেরকে খুঁজে পাই না জিজ্ঞেস করবি তোমরা কোথায় দেখছি না যে আনিল মুজরিমিন ওখানে কি আছে এই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবি হে অপরাধীরা আনিল মুজরে এখানে রয়েছে তাদের যে অপরাধ ছিল সবচেয়ে বড় অপরাধ কি ছিল মুসলিম সমাজের কুমিন আমরা মুসলিম তো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না পাঁচ অক্টর নামাজ পড়তাম পাঁচ অক্টর নামাজ না পড়লে মুসল্লি হয় না তিন অক্টোড় কেউ মুসল্লি বলে না জি যে পাঁচ অক্টর নামাজ পড়ে কায়ম করে তা কেউ মুসল্লি বল লোকটা মুসল্লিম কারণ আমাদের দেশের লোকেরা শুধু সামাজিক ভাবে যারা অপরাধী তাদেরকে অপরাধী বলে অপরাধ শব্দটি মনে হচ্ছে সমাজ বিরোধী সমাজ বিরোধী কোন কাজ যদি না করে রাষ্ট্র বিরোধী কোন কাজ না করে তাহলে অপরাধী নয় সুতরাং মুশ্রিক অপরাধী নাই কাফের অপরাধী নয় মোনাফিক কপ অপরাধী নয় মজি অপরাধ নাই রোজার দিনে খাচ্ছে রোজার দিনে যে অপরাধী নয় জাকাত দিচ্ছেন অপরাধী নয় হজ করছেন অপরাধী নাই অথচ আল্লাহর কাছে এরা বড় অপরাধী যারা ফরজ ত্যাগ করছে বলছিলাম হে অপর এদিরা তোমার আজকে আলাদা হয়ে যাও এই জান্নাতিতে সাথে হয়েছো মিশা আছো মিশা থাকা চলবে না আল্লাহ সেপারে এখানে আল্লাহ রবী বলবেন আজম আল ইসালামকে যে দেখো তোমার বংশধর বা ছেলে মেয়ে থেকে জাহান্নামের দলটিকে বা দল এখানে বাসান মানে যাদেরকে প্রেরণ করা প্রেরণ করা একটা দলকে ওখান থেকে এখানে বাসের অর্থ বা ভাব অর্থ হচ্ছে জাহান্নামী দলটিকে তুমি বের করে দাও তারপরে লম্বা কথা কথোপকথন রয়েছে আদম আল ইসলামের সাথে আল্লাহকে জিজ্ঞেস করবেন কারা জাহান্নামি কতটা বের করতে হবে আমার সন্তানদের থেকে তখন কি বলেছিলেন আল্লাহ রেকুললে আলফিন অত হ্যাঁ মেয়া অতি সাত অতি প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামী যেন বের করে দাও আদাম আলম হাজারে একজন আলাদা হয়ে যাও চিন্তা করেন ইহাদিস বর্তমান মুসলিম সমাজের উপর ফিট করেন একেবারে বাস্তব একেবারে বাস্তবে একটা মহল্লাতে কতজন সবার লোক লোক আছে नश नियानब्बे जी दल जहान्न आल्लाम्ला মসজিদের সামনে বাসা বাড়ি মসজিদে ঢুকলাম তখনও গাড়িতে কেউ যারা দু চার পাঁচ পয়সার জন্য গাড়ি করছে আর কেউ মসজিদের সামনে বাড়ি গাড়ি রেডি করছে ও যাবে কোথাও ঘুরতে যাবে গাড়ি রেডি করছে মসজিদ থেকে বেরিয়ে এসে দেখে এখনও গাড়ি ও রেডি ফেডি হচ্ছে মাল সামান বোঝাই করছে এখন ফ্যামিলি নিয়ে বেরোবে মুসলমান এরা মুসলিম জি এদেরকে দেখে আক্ষেপ হয় মুসলিম জাতির ওপর আর ওই বাচ্চা আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ যে দেখো খেলাধুলা করছে ফিল্ডে এদের বয়স আঠারো বিশ আল্লাহ নবাজ পড়া তফিক দেয় তোমাকে সাত বছর নামাজ পড়া তফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে দিনের উপর হঠুন রাখবেন কায়েম রাখবেন একটু ভয় লাগে না না আখ আজাব আখেরাতে বিশ্বাসী নাই মনে হচ্ছে দুনিয়ার আজাব বলে ভয় ঠিক ওই সময় নামাজের কামত জামাত হচ্ছে মুসলিম জাতিতে मस्जिद के सम्मुखीन कर रक्षा करते दुनिया দুনিয়া রাজা বলে হয়নি মুসলিম জাতি এই ছিল বোখারি মুসলিমের হাদিস এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ রব আল কি কথা বলেন আল্লাহর গুণ কথা বলা আল্লাহ রব আলী কথার আওয়াজ রয়েছে এবং আল্লাহ রব আলমিন ডাকেন ডাকি তিনটি গুণ দ্বিতীয় আহদিন তোমাদের মধ্যে কার এমন কোন মানুষ নেই যার সাথে তার প্রতিপাল আল্লাহ কথা বলবেন না এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন কোনদিন বিচার দিবস হাসরে মঠে বিচার দিবসে প্রত্যেকের সাথে কথা বলবেন প্রত্যেকের সাথে কথা বলবেন কোরআন কেন একটি আয়ত্ত রয়েছে যে এক শ্রেণীর অসৎ লোক তাদের সাথে আল্লাহ ওদের সাথে অপরাধীদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে পাক পবিত্র করবেন না পাকি পাপ থেকে এবং জাহান্নাম থেকে আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে যে সালাহাত তিন শ্রেণীর মাস আছে লাইক আল্লম কিয়মাতি ওম আল্লাহ আলী তাহলে হাদিসে বিরোধ হয়ে জানা বা আয়াত হাদিসে বিরোধ হয়ে যান এই হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন তার মানে মুসলিম সবার সাথে কথা বলবেন তাই না আর ওই আয়াত বা হাদিসে রয়েছে বা কিছু কিছু অপরাধী আছে যাদের সাথে আল্লাহ কি করবেন না কথা বলবেন না তো সমন্বয় কি করান হাদিস বিরোধ নেই নিশ্চয়ই তাহলে আমাদেরকে সমন্বয় করতে হবে আলমাই কেরামগন ভাষ্য কার্গন এগুলো সমন্বয় করেছে কথা বলা দুই রকম एक हे माया दया दृष्टि कथा बोला और एक क्रोधर कथा बोला तो प्रत्येक आल्ला कथा हिसाब ने पकड़ाओ करके तरफ शिकार उक्ति की जवाब दस जरा तरह दया मायार कथा नहीं तरफ शासानी मूलक कथा दमक बुल आलम रहमत नागान्वित हुई गजब ओरा क्रांति धरबी तीन कथा बल्च रहा दया मायारे भूर्भ्रांति दया मायर जज्ञ अपराधी अपराध कर दया कथा अहंकार जैसे भूल हो जाए भूल हारे साथ तबा कर तबा ना कर लेकर दे लज्जित है পার্থক্য আছে নবী কারিমসাল বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার সাথে তার আল্লাহ রব আলমী কথা বলবেন না প্রত্যেকের সাথে কথা বলবেন হিসাব নেওয়ার জন্য সেই আল্লাহর মাঝে এবং ওই বান্দা ব্যক্তির মাঝে কোন দোভাষী থাকবে না ট্রান্সলেট করার জন্য অনুবাদ করার জন্য যে আল্লাহর ভাষা বুঝি না সেজন্য সেখানে একজন অনুবাদক থাকবে না কোন দরকার হবে না प्रत्येक आल्ला क्या आल्ला दुनिया विचार काठगड़ा आसाम का विचार है से भाषी लागे लागे ना लगे ना सऊदी आरोबत ही विदेशी अनारव সেসব আসামি আদালতে গেলে ওখানে মোতারিম ছাড়া হয় না সরকারি মোটার নেই কি বলতে চাই কিন্তু আল্লাহর কাছে না সরাসরি কথা বলতে আল্লাহর সাথে এই হাদিস দ্বারা কি বোঝা গেল এ হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রব আলমিন কিয়মতের দিনে তার বান্দাদের সাথে কথা বলেন কথা বলার প্রমাণ এবং কথা বলবেন যখন তিনি ইচ্ছা করবেন তাই না স্বাধীনভাবে এমন নাই যে কথা কথা বলা রেকর্ডিং কথা যখন অন করে দিলেন অটোমেটিক কথা বলছে শেষ হয়ে গেল ফিতা ঘুরে শেষ হয়ে গেল অফ হয়ে যাবে এইরকম নয় হ্যাঁ বরং কথা বলা হচ্ছে আল্লাহর গুণ তিনি নিজের ইচ্ছামত কথা বলবেন যখন যার সাথে যেমন ভাবে কথা বলতে চাইবেন কথাভাবে আল্লাহরা এই ছিল এই দুটি হাদিস যার দ্বারা প্রমাণিত হল আল্লাহর কথার কথা আল্লাহ আওয়াজের কথা ডাকের কথা এখানে এই দুটি শব্দ এসেছিল লাবাইক বা সাদেক আল্লাব্বাইক শব্দটি আমরা বলি কারণ হজ উমরার তালবিয়া পড়ি যারা আরব দেশে থাকি লব্বাইক আল্লাহ লব্বে তো এই লব্বাইক মানে কি শাব্দিক অর্থ ভাব বলে দিলাম যে আল্লাহ হাজির হয়েছি তাই না আল্লা হাজির হয়েছে শাব্দিক অর্থ বলছেন যে লব্বে মানে হচ্ছে আনা মকিম আলা আল্লাহ আমি তোমার অটল। এই শব্দটি আরবি শব্দ আলাব্বা থেকে এসছে আলাব্বা বিলানে কোন জায়গায় অবস্থান করা কি আরবরা বলতো ফোলা আলাব্বা বিল মকানে অমুক ব্যক্তি অমুক জায়গায় অবস্থান করেছে তাহলে লব্বেক কা মানে আপনি আল্লাব্ব মানে এখানেচন করা হয়েছে হে আল্লাহ আমি যেন বারবার বলছেন দ্বিবোচন মানে দুইবার করে যেন বলছেন কথাটি হে আল্লাহ আমি আপনার সামনে হাজির অবস্থান করা থেকে অবস্থান থেকে শুরু করি এইরকম শব্দটি হ্যাঁ মোসাদা থেকে মোসাদা বুঝেন দেশে যারা বেশ কিছুদিন থাকেন মোসাদা বুঝেন মোসাদা মানে কি সাহায্য করা হেল্প করা সহযোগিতা করা তো এখানে জি যে সহযোগিতা করে যে সহযোগিতা করে যার সহযোগিতা করে তার সে অনুকূলে তার পক্ষে বিপক্ষে নয় আমি আপনার সাথে সহযোগিতা করছি তার মানে কি আপনার পক্ষে আছে तदंतर बी कर सहयोगा कर सहजा करा मान पक्ष अपनी जब जिज कर अपनारक्षे सठागुलीबा सहयोग डाको से हाजिर एखान भाव अर्थ क्या अल्लाह हाजिर हाजिर मानव भाव अर्थ होता है अल्लाह हाजिर উপস্থিত আর মানে উপস্থিত কিন্তু শাব্দ তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নবী কারিব সাল্লাহিসারা আল্লাহ রব আলমিনের সমস্ত সৃষ্টির উর্ধে অবস্থানের ঊর্ধ্বে থাকার প্রমাণ আল্লাহ রব্বু সবকিছুর ঊর্ধ্ব সৃষ্টির মধ্যে নয় কোন সৃষ্টির মধ্যে নেই, ছোট বড় কোন সৃষ্টির মধ্যে নাই সর্বত্র জমিনে তো দূরের কথা আসমানের ভিতরেও না প্রথম আসমান দ্বিতীয় আসমান তো বাদ দেন সাত আসমানের ভিতরেও না সাত আকাশ সূর্য চন্দ্র এগুলি আমাদের তুলনায় আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি তাই না বিশাল সৃষ্টি বহু নক্ষত্র রয়েছে সুফহান चंद्र सबके ग्र सामने क्षुद्रल्ला क्षुद्र सृष्टि जगत एवं कुरशी आल्लाब्बुल आलमीन तरह समोन्नत एक हम आल्लात हवा द्वितीय आल्लाब्बर ऊर्धे थका सृष्टिर भेतरे नई এই বিষয়টি আয়াত দ্বারা আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি এই কিতাব থেকে কারণ আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু হাদিস নিয়েছেন এখানে তিনটি হাদিস রয়েছে হাদিস অনেক রয়েছে কিন্তু অনেক তিনটি হাদিস নিয়ে এসেছেন যা দেখব বলছেন ইসমাত বলছেন যে আল্লাহ রব আলের সৃষ্টির ওপর তার সুচতা থাকা এবং হওয়া। তিনি আছেন প্রথম হাদিসটি হচ্ছে নবী করিম দুওয়াজা আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে মুসনার আহমদের রয়েছে আবু দাউদের তিন নম্বর হাদিস হাদিসটিকে হাসান বলা হয়েছে শেখ হাসান বলেছেন ক্ষেত্রে যদি দম করতে চান ঝাড় ফুক করতে চান তাহলে এই দোয়াটি পড়ে ফুক দেবেন কি বিভিন্ন দোয়া রয়েছে তার মানে এটি একটি দোয়া রাহিফি সমাই যে অসুস্থ ব্যক্তিকে ফুকদি থেকে এই দুটি করবে রব্বনাল আমাদের মালিক প্রতিপালক আল্লাহ ইসলামা যিনি কোথায় রয়েছেন আসমানে রয়েছেন এই যে আসমানে রয়েছেন কথাটি এর মানে কি ফি ফি মানে তো মধ্যে হয় তো আসমানের মধ্যে ফি মানে এখানে আলার অর্থ রয়েছে আলার অর্থ যদি আসমান আকাশ মানে আকাশ নি তখন ফি মানে কি নেব আলা আর ফি মানে আলা এটা আমরা নিজের মাতৃভাষাতে ব্যবহার করি যেমন এখন আমরা কোথায় আছি छोड़ा उदाहरण दी कारण सृष्टि छापर क्यों छापर तथा छापर क्योंकि कथाधिक समय अमुक कथा छादे था, छादे, छादे, छादे मान को छ ছাদের আরবি কি হ্যাঁ ফিস সাথে তাই না তাহলে ছাদে বলতে যখন আমরা বলি যে অমুক ছাদে আছে হ্যাঁ এটা কেউ বুঝেন না যে ছাদে আছে মানে সে ছাদের ভিতরে আছে হ্যাঁ ছাদের ছাদের ওপরে আছে বুঝে তাই কিনা অমুককে গাছে ফাঁসিয়ে দেব যদি কি বলে গাছে মানে গাছের ভিতরে গাছের ওপরে গাছের ওপরে জ্বলিয়ে রিমা আছে ফেরাম বলেছিল হ্যাঁ खेजे खेजुरंडरे ढुकी आला मान আল্লাহ তো ঠিক ওই রকমই আল্লাহ কোথা রয়েছেন ফি সামায় মানে ফি মানে আল্লাহ অর্থে আমরা ব্যাপক ভাবে ব্যবহার করি আমরা নিজেদের ভাষা ব্যবহার করে আরবি ভাষা ব্যবহার হয় এটা একটি এর ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে সামা আকাশকেও বলা হয় আবার মাথার উপরে যা কিছু উঁচা ওপরে যা আছে আপনার আমার চাইতে উঁচাতে যা আছে তাকে আরবি ভাষায় সামা বলা হয় আরবি ভাষায় তাকে কি বলা হয় সামা কারণ সামা শব্দটি সামা থেকে এর মানে হচ্ছে যারা জনগণের ওর থেকে জনগণের উপরে সাহেব মানে হচ্ছে যা মাথার উপরে আছে তা সামা বলা হয় আর ওরা বলতেন খুল্লোমা ফা ফাও তোমার ওপরে যা কিছু আছে তাই হচ্ছে সামা এখান থেকে কোরআন কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন থেকে। আকাশ থেকে তো আকাশ থেকে মানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে এটা যদি আজকে যুগে বলেন যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে তাহলে কোরআন মিথ্যা বলবে না আকাশ থেকে হচ্ছে না মেঘমালা থেকে মেঘমালা থেকে মেঘমালা মাত্র হ্যাঁ একদিকে এক কিলোমিটার উপরে গিয়ে এক কিলোমিটার যেতে হবে না আপনি পাহাড়ি এলাকায় চলে যান নিশ্চিত কথা বলব না দার্জিলিং এলাকা পাবেনের ওপরে আর নিচে মেঘ মালা গুলি আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে আবহাতে আলবাহা এই দুটো এলাকায় গেছি আলবাহাতে গাড়ি আমাদের চলছে আর আমাদের সাথে সাথে মেঘগুলি চলছে এত উঁচা পাহাড়ের উপর গেছি আর পাহাড়ের চূড়া গুলো আরো ওপরে মানে মেঘের ওপরে পাহাড়ের চূড়া মেঘগুলো ভাসছে আমাদের পাশাপাশি মনে হচ্ছে আর ওখান থেকে বৃষ্টি সব বৃষ্টি হচ্ছে আসলে কি না উপর থেকে এখানে আকাশ থেকে মানে আকাশের দিক থেকে ওপর থেকে জি এই অর্থ যদি এখানে এন তাহলে আবার ঠিক আছে তাহলে ফি মানে আলা করার দরকার নেই কি হবে এখন অর্থ করেন দুয়াটি রব্বন আল্লাহ আমাদের প্রতিবালক আল্লাহ যিনি আকাশে রয়েছেন মানে ওপরে রয়েছেন হ্যাঁ যেমন মেঘমাল্লা তেমন প্রথম আকাশ থেকে শুরু করে সাত আকাশ তেমনি আমাদের ওপরে আছে আরস কোরসি আর তারকুল্লা আলমী তিনি সবচেয়ে ওপরে রয়েছেন রব্বন আল্লাফ ইসামাই মানে ওপরে যিনি রয়েছেন জি দুটো অর্থ নেওয়া যেতে পারে তাহলে ফির মানে ফি করলে কোন দোষ নেই তাক ইস তোমার নাম পাক মানে বলেছেন প্যালিস্টাইনের ভূমি কি আমার তোমার নির্দেশ চলে আকাশেও এবং জমিনও আকাশেও এবং পৃথিবীতে কি চলে তোমার নির্দেশ আল্লাহ নির্দেশ চলে আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম কি বলতে পারেন বহুবার কিন্তু আখ্যাতির করতে গিয়ে বলেছি আল্লাহর এক নির্দেশ হচ্ছে বিধানগত নির্দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমিন প্রতি মান নিয়ে আস বিশ্বাস স্থাপন করো ঠিক না বলো আল্লাহ ছাড়া কোন সত্য মানে আল্লাহর আদেশ কি না हकीिम आल्लाधानदेश अल्लाह शरियते विधि विधानम करो मंद केचे थको जी आल्ला विधानते विधान जमिने चलते मानस एवं जी ने এবং আকাশে ফেরিস তাদের উপর যখন যা হুকুম করছেন যা একজন আল্লাহর অনুগত আল্লাহর হুকুম আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আরেকটা হচ্ছে সৃষ্টিগত বিধান আমরে কাউনি আর আমরে সের বহুবার বলেছি আরবি বলেছি মুখস্ত করিনি আমরে কাউনি মানে সৃষ্টিগত নির্দেশ আর আমাদের এই মানে বিধানগত নির্দেশ বিধানগত নির্দেশ এর হম বুঝাইলাম জি কতিম রোজা ফরো রোজা রাখো তোমার হজ কর এটা হচ্ছে আমরেশার ইয়তি বিধান সৃষ্টিগত বিধান সৃষ্টিগত বিধান হচ্ছে আল্লাহ যা কিছু সৃষ্টিগতভাবে করছেন ওইভাবেই কিন্তু হচ্ছে ওর একটু আগে পিছিয়েই নেই আল্লাহ যেই দিন আমার সম্পর্কে আপনার সঙ্গে কোন বলেছেন সেই দিন আপনি আমি দুনিয়া এসেছি আবার যে দিন আমার আপনার মত সম্পর্কে আল্লাহ বলেন কোন মত হয়ে যা। সাথে যাবো বাঁচার কোন উপায় নেই এটা হচ্ছে আল্লাহ সৃষ্টিগত আমর এক সৃষ্টিগত হক সৃষ্টিগত বিধান বা নির্দেশ जमीन एवं आसमान तुम्हारे आदेश चले मे दो आदेश चले कृषि बंद बनना ध्वसार पतन हाँ अमुक उत्थान जी आल्ला सृष्टिगत कि निर्देश আর শরীয়তের বিধি বিধানের ক্ষেত্রে যেগুলো নির্দেশ সেগুলো আমরেশারে আমি কৌনি আল্লাহর যখন সৃষ্টিগত কোন নির্দেশ হয় সেটা খন্ডন কোন আল্লাহ যদি বলেন যে পৃথিবীকে ধ্বংস করে কে রক্ষা করতে পারবে কিন্তু যারা সুফি ইসমে বিশ্বাসী পীর মরিদিতে বিশ্বাসী হচ্ছে আল্লাহ সামদাসকে ধ্বংস করছিলেন গান বাজনার জন্য আর আল্লাহ কুতুব ছুটে গেল जा जमीन की धरल आल्ला ध्वस करतेमरारा आल्ला आल्लहर सृष्टिगत विधानगत हम ए क्या बोचन ना कत बड़ कुछ अथच ये धर्म नामे रुहानियातर नाम आधात्तार नामे आत्मार परिसुद्धिर नामे हाँ आल्ला के पवार नामे कुफुरी चलते পীর মরি দিতে পীরের আছে হ্যাঁ মানে ওদের কাছে হক্কানি আমাদের কাছে হক্কানি বলে কোনো পীর নেই আর কোরআন হাদিস কোনো হক্কানি বলে পীর নেই কিন্তু তারা তাদের ধারণে তারা হকানি পীর যারা বলছে যে হ্যাঁ তাদের কিন্তু না যে অমুক জায়গায় হচ্ছে সেজন্য আল্লাহ জমিনকে ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে কুফরি হচ্ছে সেজন্য আল্লাহ ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে বড় বড় অপরাধ রয়েছে হ্যাঁ কিন্তু গান বাজনার ক্ষেত্রে ওই আছে গান বাজনার জি এই দু তিনটা কিতাব পড়লি পেয়ে ভেদে মারেফত আর আপনার আশেফের কিতাব আর আপনার ওই মারিমিয়া এই তিনটা হ্যাঁ ধর্ম এগুলো ধর্ম যে আল্লাহ ধ্বংস করতে চাইছিলেন সামদেশ আল্লাহর কুতুব ছিল কোথায় ভারতে না বাংলাদেশ ওখান থেকে এমন ছিটে গেল যে ধরে নিল আল্লাহ ধ্বংস করতে পারলেন না বাদ আল্লাহকে ধ্বংস করতে হ্যাঁ দিল না আউজ্লা আর তাদের কি হকানি পি বলছে বিবেক বুদ্ধিজ আছে নিজের কমন সেন্স থাকলেও তো অন্তত এই রকম গুমরাহির ধর্ম মানবেন না শরীয় না থাকলেও আল্লাহ যে শরীয়তগত হুকুম শরীয়তগত মানে বিধানগত শরীয়তগত হুকুমের ক্ষেত্রে আল্লাহ রবগনে বলছেন যে এই কাজটা কর কি করো ইমান নিয়ে আসো অধিকাংশ লোক ইমান নিয়ে আসে नाम पढ़ो अधिकांश है नाम रोजा रखो अधिकांश रोजार दिन करा बुजेना शरियत हुकुम ग मानुष्टी आल्ला स्वाधीनता दिए दो क्षमता पालन करते जाहुम करते विधान दें मन कर पालन करबाला जेमजिद मद्रासा हमारे किस दिन शीख से नमजा पढ़ से কিন্তু দন্ড বিধানিধানো কিন্তু কায়েম হচ্ছে না শরীয় বিধান কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে চোরের হাত কাটতেও পারবে ও গায়ে ক্ষমতা আছে আবার না কাটে না কেটে ছেড়ে দিতে পারবে তাই এই ক্ষেত্রে बन परिस्थिति मोकबिला क्षमता आसम्भ कथ असम्भव कथा क्या बोलो जीरो आल्लाकम निर्देश हे hey आल्लाकाशे जमीने आकाश और पृथ्वी तुम्हारे विधानगत निर्देश रही आल्लादे स्वाधीनता दिए पालन करा कर आल्ला बान्डा से आल्ला बंदीगी और गोलाम प्रमाण हे से वास्तवायन करब जबाध बान्डा आल्ला नाफारमान তারা সেগুলি বাস্তবায়ন করে না যেমন তোমার করুণা দয়া রয়েছে আকাশেও যেমন তোমার ইজ আল রহমাতবাসী মাঝেও যেমন তুমি আল্লাহ আকাশবাসীর ওপর অহম করেছো ফেরেস্তায় একজন অসত নাই সব অনুগত হ্যাঁ তা কোনো সময় ফের তাদের ইতিহাসে তাদের কে ধ্বংস করে দেওয়া যেমনটা এমনটা হয়নি আস মানে গজব নেমে এসছে হয় নাই ঠিক না ঠিক এমনি আল্লাহ যেমন রহম করেছে আকাশে ওই তুমি রহম করো কোথায় হুবানা হু বন মানে হচ্ছে ধুরুপ গোনা হিহাল্লা আমাদের গোনাগুলি মাফ করে দাও আনা ভুল ভ্রান্তি মাফ করে দাও আনতা রপ্তুমি সৎ কর্মশীল ভালো মানুষদের রব। আল্লা সবার রব কিন্তু বিশেষভাবে হ্যাঁ সৎ লোকদের রব ওইটা এটা ওই রকমই যেমন আমাদের যদি ছেলেমেয়ে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে তখন আমরা ওই খারাপ ছেলে মেয়েগুলোকে নিজের সাথে হ্যাঁ সম্পৃক্ত করতে চাই না এটা আমার ছেলে হ্যাঁ এগুলি আমার ছেলে এটা আমার ছেলে নয় বলি না বলি না অথচ দুটাই আপনার জন্মা ছেলে হ্যাঁ স্বামী স্ত্রী রসিকৃত করে খারাপটাকে ওই ওর মায়ের সাথে লাগাই এটা আল্লাহ যারা ভালো মানুষ আর খবিস নোংরা মানুষ সবার রব আল্লাহ রব আল কিন্তু আল্লাহ তৈনদেরকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন যেভাবে দোয়া করো আন্তরু তিন আনজিল রে আল্লাহ তোমার রহমত থেকে রহমত নাজিল করো তোমার অনুগ্রহ থেকে অনুগ্রহ করো শিফা আমিন শিফা তোমার কাছে যে আরোগ্যের ভান্ডার রয়েছে সেই আরোগ্যের ভান্ডার থেকে আরোগ্য নাজিল করো আলা হাজ আল ওয় এই ব্যাধির উপর। মানে এই ব্যাধি কে তুমি ব্যাধি আরোগ্য দান করো এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য তুমি রহম করো রা এই পাঠ করলে সুস্থ হয়ে যাবে সুন্দর হাদিস এই হাদিস থেকে যা জানলাম আগে দেখি তারপরে আর দুটি হাদিস আছে ওই দুটি নিয়ে আলোচনা করব এটা কি পেলাম আমাদের বিষয়বস্তু কি ছিল যে আল্লাহ হ্যাঁ সৃষ্টি জগতের এখানে রি রাহী কোথায় রয়েছেন আকাশে অনেক জায়গায় আছে তার মধ্যে একটা তো বললাম ফেরাউনের ওই যে শুলে চড়ানো আর উনি এখানে উল্লেখ সুরা তো দ্বিতীয় নম্বর আয়ার আল্লাহ বলছেন মক্কা বিজয় হয়ে গেল रातो पुतुल करतो। आर मक्के, मक्के करतो। मक्का मुश्रिक था चलबा सरिक प्रतिमा पुतुलना चुक्ति चुक्ति मुस्लिम चुक्ति चुक्ति भंगज नहीं তারপরে হঠাৎ করে রাতারাতি এক্ষুনি এক মিনিটের মধ্যে একবার এক মিনিটের মধ্যে সম্ভব না সেটা বাস্তবায়ন করা ঠিক না কোন আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে দেখেন টাইম দিচ্ছে কিন্তু আপনাদেরকে আপনাদের অবস্থা ঠিকঠাক করে নেওয়ার জন্য দুই মাস ছয় মাস টাইম দেওয়া হল দিল কী ধরনাথ মোদী সরকার বারবার দিতে আছে দুই মাস তিন মাস ঠিক হয়ে যান আপনি আপনি অবৈধ আছেন বৈধ হয়ে যান দিচ্ছে না রাতারাতি সম্ভব না যারা অবৈধ আছে তাদের পক্ষেও সম্ভব না যারা তাদেরকে বৈধ করতে চাইছে কর্মকর্তা তাদের পক্ষেও সম্ভব না আল্লাহ আছে নাকি আর চার মাস ঘোরাফেরা করে না এখানে ফিল আর যে মানে কি মানে মধ্যে হ্যাঁ তো ভূমির মধ্যে ওরা ঘুরবে কি মাটির ভিতরে না ফাসিহু আলাল আর ভূপৃষ্ঠ বোঝানো হয়েছে এখানে ভূপৃষ্ঠ মানে আলা হবে তাহলে আলা শব্দ ব্যবহার হয়নি তোমরা করে নাও কিন্তু যেমন এখানে ফি আলার অর্থে রয়েছে ঠিক তেমনি রব্ব নামাই মানে আলা দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা বললাম সেটা কার মনে আছে যে ফিকে ফি এর অর্থে তখন সামা মানে কি বলবো আকাশ বলবেন মাথার উপরে এই হাদিসে শরীয় আকাশে যেমন তোমার রহমত বিরাজ করছে যে রহমত হ্যাঁ ভোগ করছে ফেরিস তারা বা আকাশবাসী হ্যাঁ গুলি মনি আমাদের উপর তুমি রহম করো আর রহমত জমিনে এটি হচ্ছে আল্লাহর কাছে না হিল্লাতি ওসিল্লাহারা সমাতে করলে হিম সেই আল্লাহর রহমতকে আমরা মাধ্যম বানাইলাম যে আল্লাহ তোমার যে রহমত আকাশে রয়েছে ব্যাপক রহমত আল্লাহ নে আল্লাহর গুন কামল না ইমান এবং নেমলের মধ্যে আল্লাহর কোন গান হামদোসা না করা হে আল্লাহ তুমি সৎ কর্মশীল বা ভালো মানুষদের মালিক হাজাত আখার এটাও একটা ্মত ও শিলা ধারা তাহলে সরিয়তম্মত ওসিলা যে তিন রকম রয়েছে কি বলতে পারেন তিন রকম আপনি তিন রকমের কোন এক রকম বা তিনটে ওসিলা কাছে আল্লাপ করতে পারেন কি কি আপনার ইমান এবং কাম আল্লাহ আমি তোমার প্রতি ইমান নিয়েছি হ্যাঁ হে আল্লাহ আমি এই নে কামল করলাম হে আল্লাহ আমি সাদকা করেছি আমি আজকে রোজাটা রেখেছি আজকে আমি দুই রেখা নামাজ পড়ে তোমার কাছে দোয়া করছি হ্যাঁ আর জীবিত ব্যক্তির কাছে বলছেন জীবিত মানুষকে বলতে কিন্তু মিলিত মানুষকে বলা চলবে না যে একজন অলিউল্লা ছিলেন আল্লাহ বান্দা আর কবার কাছে বলছেন যে হজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন চলবে না তাই এগুলো সিরকের চোর রাস্তা এখানে দিয়ে শিল্প শুরু হয়েছে মাদার পূজা শুরু হয়েছে ওইভাবে ওনাকে দোয়া করতে বলতে বলতে আর ও দোয়া করতে আর কত বলবো ওনার কাছে চাওয়া শুরু করেছে হ্যাঁ ওনার কাছে চাওয়া শুরু করেছে ছোট বেদাতি বড় বেদাতি হয়েছে ছোট মুসরে বড় মুসরে খেয়েছে জি আর বাকি নেই আল্লাহর নাম আর গুণাবলীর আল্লাহর নাম এবং এই যে আল্লাহ তোমার রহমত যে আকাশে রয়েছে যে আল্লাহর রহমত আল্লাহ রহমত আল্লাহর গুন নতুন মুসলিম আর ওর বংশ থেকে খারেজি গুমরা পয়দা হয়েছে যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন খারেজিদের পুরোপুরুষ হ্যাঁ আল মানি এই লোক ছিল তুমি সে আপনি ইনসাফ করুন তখন কি বলেছিলেন এই কথাটি বলেছিলেন সুখান সুবিচার কায়ে করার জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাকে আমার বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আল্লাহ বলে আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করলে না তারপর ভবিষ্যৎ এর বংশে এর প্রজন্মে এমন জাতি পয়দা হবে এক রান যারা কোরআন তো খুব সুন্দর পাঠ করবে লাই ও জাউজাহানা কিন্তু তাদের হলক থেকে এই কণ্ঠনাথের নিচে নামবে না কোরআন দ্বারা কোনো লাভ তাদের হবে না তাহা কেরোনা সোলা এত সুন্দর খুশু খুজুর নামাজ পড়বে কিন্তু তারা ইসলাম তার ইসলাম থেকে বেরিয়ে যাবে কামাক মিনার রামিয়া যেমন তীর দ্রুত বেগে ছুটে গেলে শিকারীকে লেগে পার্থেও পার চলে যায় ওই রকম ইসলামে ঢুকেছে আর তারপরে বেরিয়ে যাবে এরা মুসলিমদের বিরুদ্ধে বেরোবে दलाल और मुरत और एराफिर नस्त ढाले फतुआ दिए সরকারি যারা চাকরি করে যেহেতু সরকারের মানবরচিত আইন সেজন্য ঢালা দিল সরকার যত কেউ আছে তাদেরকে কাপের বানাই দিল আর তারপরে সরকারি যত আমলা আছে কর্মকর্তা আছে সবকে কাফের বানিয়ে দিলো এই কাফের কাফের জজ কা সেই কাপের এরাই হচ্ছে খারেজী নবী করিম সাল্লি ইসলাম এদের সম্পর্কে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিল ইসলামের চরম পন্থা নেই আর এরা এরা যদি অসত হয় তারপরও তাদের মধ্যে ইসলামের কিছু আছে ঠিকা কিন্তু কাফের যে অসৎ তার মধ্যে ইসলামের কিছুই নেই না আল্লাহ বিশ্বাস না পরকালে বিশ্বাস না রসুল এ বিশ্বাস একজন যত অসৎ মুসলিম হোক হ্যাঁ যত অসৎ মুসলিম পাপিষ্ট মুসলিম হোক মাঝে মধ্যে কখনো আল্লাহর ভয় তার মধ্যে হইতে পারে তার মানে কিছু ভালো কাজ থাকতে পারে থাকতে পারে না একজন লোক হয়তো নামাজ পড়েন না सेवानेप मेर दुआ काफे जाने एक मुस्लिम फासे बेदी ठीक है ढाल পাপিষ্টদেরকে ফাঁসে কাফের বলা এটা হচ্ছে চরমপন্থীদের কাজ এটা হলো যাদের সম্পর্কে ভবিষ্যৎ বানিয়ে রয়েছে আমাকে তোমার বিশ্বস্ত মনে করো না ও আনা আমি অথচ আমি সেই সত্তার পক্ষ থেকে বিশ্বস্ত বলে স্বীকৃত যিনি আকাশে রয়েছেন ফিস কোথায় রয়েছেন मन कर लेकता स्वीति कराच आल्ला आकाशे रही आख्य मनफिस सत्ता आकाशे रही आल्ला पक्ष अमीन हिसाब से प्रेरित হাদিস হুন্ন সহিদিশ বুখারি রয়েছে মুসলিম এ রয়েছে সহি হাজার তিনশো একানব্বসলিমের এক হাজার এই হাদিস আল্লাহ বলছেন তা এর দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ সু রয়েছেন কোথায় রয়েছেন আমাদের ওপরে রয়েছে তিনি আকাশের ওপরে রয়েছেন আর আল্লাহর থাকা হচ্ছে আল্লাহর সর্বদাই কোথায় রয়েছেন সব উচ্চ সুমহান আল আলা তিনি আল আলা। তৃতীয় হাদিস রয়েছে তৃতীয় হাদিস হচ্ছে ওয়াল্লা আল্লাহ রব সাত আকাশের কথা বললেন প্রত্যেক আকাশের মাঝখানে ফাঁক রয়েছে এক একটা আকাশ এক আকাশ থেকে আর আকাশের মাঝে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের ওপর কি রয়েছে আল্লাহ রয়েছে ওয়াল্লাহ আল্লাহ কোথায় রয়েছেন আরসের ওপরে রয়েছেন ওহ আল্লা আন্ত অবস্থায় রয়েছ আল্লাহ সবকিছুই জানছেন আল্লাহ সমস্ত সৃষ্টির উর্দেশ আকাশের ওপরই আরো সে আজিম সে মহান তারপরে তিনি তোমাদের সর্বাবস্থা সম্পর্কে আল্লাহ দূরে থেকেও কাছে দূরে থেকেও কাছে উচ্চ আছেন আর কাছেও আছে হাদিসটি হচ্ছে হাসান ইমাম আবু দাওদ এবং অন্য নরা হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো। আল্লাহ কোথায় আল্লাহর সবচাইতে উঁচার সৃষ্টি ওপরের সৃষ্টি হচ্ছে তিনি দাসী ছিল একজন সাহাবীর যেই সাহাবীর নাম কোন কোনো হাদিসে এসেছে তার নাম ছিল মাবিনুল হাকম নাম ছিল কি হাকাম। এই সাহাব সাহাবীর একটি দাসী ছিল অল্প বয়সী বালিকিয়া কোন কিছুর ক্ষেত্রে একটু রাগ হয়ে গেছে তার রাগ হয়ে যাওয়ার পর ওকে একটা চড় দিয়েছে চড় দেওয়ার পরে অনতপ্ত হয়েছে আমি আমি তো কাজ কাজ করলাম। করলাম আমার হারাম মনে গোনাগার হয়ে গেলাম তারপরে অনতপ্ত লজ্জিত হয়ে রাসুরুল্লাহ হাসিনের কাছে এসে হাজির সাহবাই কেরামদের ছেলে অবস্থা যে কোনো কিছু করে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসতে হবে ধর ওকে এই অপরাধ করেছেন না নিজে এসে হাজির এটা তো সাধারণ ঘটনা একটা চড় মেরি না হয় চড়ি খাবো ওর বেশি তো নাই কিন্তু আমি বিবাহিত মানুষ বলতে যাব মাসলা জানা আছে যে আমাকে তো পাথর দিয়ে রজম করা হবে আজকাল যদি ইসলামিক আদালত থাকে যতই বড় পরে যার হোক না কেন যে জানটা মাছা সরকারকে জানাইতে যাব না হ্যাঁ জানাইলে জান যাবে ঠিক না সাহাবি গিয়ে বলছেন কেন কি মেরে ফেলা হবে আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পাথর ছড়ে সংসার করা হবে এইরকম ফেরস্তা চরিত্রের মানুষ আল্লাহ কয়দা করেছেন নবীলাম তাদের প্রশিক্ষণ করেছে তরবিয়ত করেছেন যেমন তেমন ব্যাপার আর সাহাবাই সম্পর্কে বিচার করতে বসবেন কাজ করে ফেলেছি তো এর কাপারা হিসাবে আমি এক কাজ করি একে আমি আজাদ করে দিই আমার দাসিহার থাকবেন একে স্বাধীন করে দেব ও করে খাবে আর মনিবের কাজ দাস দাস দাসীকে কি করতে হয় দাস দাসীকে মনিবের। चौबीस घंटा मत ना दस घंटा डिटी टाइम पन्न मत कैचार सामग्री क्या जाकेट ढुकना व्यक्ति मालिकाना कार पके ढुक मालिकर पकेट ढुक সবকিছুর মালিক সে মালিক তাহলে এইরকম দাসত্বর জীবন থেকে মুক্ত হওয়াটা বড় একটা বিষয় নিয়ে আজাদ করে দিচ্ছি কারণ আমি অপরাধ করেছি বললেন যে নিবিহা ঠিক আছে আজাদ করবে ঠিক আছে কিন্তু ওকে নিয়ে আস আমি একটু পরীক্ষা করি ওকে ফাঁকা বিহা রসুল রসুলকে নিয়ে আসল ফাঁকা নবী ওই মেয়েকে আল্লাহ কোথায় আকাশে রয়েছেন ফিসা মানে আল্লাহ আকাশের ওপর রয়েছেন কালা তাহলে আল্লাহর তহিদ এর পরীক্ষায় পাশ একটা জিজ্ঞাসাতে লাহ ইর ক্ষেত্রে পাশে মেয়েটি দ্বিতীয় মোহাম্মদ রসুল উল্লাহ দ্বিতীয় পার্ট রয়েছে কারণ দুটো শাহাদাতের বাক্য করেছে এটাতে পরীক্ষা নিতে হবে বল মান আনা আমি কে জানো তুমি বিশ্বাস করো যে আমি কে মান আনা বলে কাহাল আপনি আল্লাহ রসুল সাল্লা আল্লাহ দুট আল্লাহরি তো রসুল বলো ইটা তো পাসি তো তহিদ পাস আর রিস পাস মোহাম্মদ রসুল্লাহ তেও পাস যখন দুটোতেই পাস তো মুসলিম এটাকে টিকিয়ে রাখার জন্য বাস্তবায়ন করতে হবে পাঁচ অপ্তর নামাজ পড়ে দিলে বাস হয়ে গেলসলিম ভিতরে কি আছে আমাদের কোনো দেখার প্রয়োজন করে না একজন লোককে নামাজ পড়তে দেখছি আর তার মধ্যে ইমান ইসলাম ভঙ্গকারী স্পষ্ট কিছু দেখছি না সে আমাদের কাছে মুসলিম আমাদের কোনো অধিকার নাই যে তাকে মোনাফিক বলব তাকে ইসলামে বলব অথবা তাকে বলবো যেটা না তাহলে করে এখন স্বাধীন কারণ সে হচ্ছে। মমিনাহ তখন তার হক বেশি রয়েছে যদিও যে মমিন নয় তাকেও স্বাধীন করলে সব রয়েছে কিন্তু মমিন মমিনাতকে স্বাধীন করে দিলে সে স্বাধীনবন্দী করতে পারবে ব্যাক্তি মালিক আনা হবে জাকা দিতে পারবে না পাঁচশো সাঁত্রিশ হাদিস সম্পর্কে শেখ সাউল ফৌজান হাফিজ্লাহ বলছেন সুনীল ভালুকরে জিজ্ঞাস করে কাউকে যে আল্লাহ কোথায় ভাই আইনা মানে হচ্ছে কোথায় বাংলাতে আল্লাহ কোথায় তো এই প্রশ্ন করা যায় না যাইজ হাদিস কি প্রমাণ করে কাজটি করেছেন জিজ্ঞাসা কে করেছেন আর আমার দেশের হুজুরা তো সর্বতর বিরাজমান বলে তো দেখি একটু টেস্ট করে তখন বলেছে যে হুজুর বলেন তো দেখি আল্লাহ কোথায় বলছে তোবা করো তোবা করো তোমার ইসলাম গেছে কলমা পড়ো হ্যাঁ তোমা করো কালেমা পড়ো তোমার ইসলাম শেষ কারণ তুমি কি জিজ্ঞেস করেছ আল্লাহ কোথায় দুই ইসলামের ধারা দুই দিকে বলছে এতে প্রমাণ পাওয়া গেল আল্লাহ সওয়ালে যে জিজ্ঞেস করা যায় আল্লাহ সম্পর্কে কি দিয়ে আইনা বলে যে কোথায় তিনি আল্লা কোথায় কি হয়েছে। তারপরে রসুল আপনি হচ্ছেন আল্লাহর আকার মুসলিম হওয়ার জন্য দুটি বাক্যের সাক্ষী দিতে হবে আসাদ আল্লাহ রাহিল্মী দিতে হবে এই সাক্ষ্য কেউ যদি প্রদান করে আন্না তাহলে সে মোম কেউ যদি সাক্ষী দেয় যে আল্লাহ কাছে রয়েছেন আর মোহাম্মদ আল্লাহর রসুল তাহলে সে হচ্ছে জানা গেল সেটা হচ্ছে যে আল্লাহ আকাশ সময়ের ওপরে এলিহ আর একটা বিষয় জানা তার দিকে ইঙ্গিত করা যাবে কি যাবে না আল্লাহ এদিকে আছে বলা যাবে না বলা যাবে না তাহলে আল্লাহর জন্য দিক বলা যাবে হ্যাঁ হ্যাঁ একটা হিন্দু হ্যাঁ যে দিনের কিছু জানে ইসলামের কিছুই জানে না কোনো কিছু জান না কিন্তু সেও বলে যে উপর একজন আছে সর্বত্র অল একজন আছে ওদের বিকৃত ধর্মের বিরাজমান বিরাজমান এটা হচ্ছে তার নেচার মানুষ প্রকৃতি বিরোধিতা করে পারে না অটোমেটিকলি বেরিয়ে আসে সেটা অনিচ্ছাকৃত বেরিয়ে আসে অনিচ্ছাকৃত বেরিয়ে আসে হঠাৎ করে যদি এমন উপরে অত্যাচার হয় এক মহাশক্তি রয়েছেন যিনি বিচার করবেন যার ফলে একজন একেবারে গ্রামাঞ্চপলী গ্রামের মহিলা যে কিছুই জানা দিন ইসলাম সময় কিচ্ছু জানা সেও হাত উঠিয়ে দেয় हाथ उठा मानी हाथ उठे जाते हैं वास्तव प्रमाणना शेष करबल सठी ज्ञान अर्जन तफिक दान कर ग्रहण तफिक दान कर যারা আমরা সহি আকিদা পেয়ে গেছি আল্লাহর বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এবং সেই আকে আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে কিয়ম পর্যন্ত অটল থাকার ইস্তেখা মার তৌফিক দান করেন এবং আল্লাহ রব প্রত্যেক গুমরাহী থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ রব আলম যেন আমাদেরকে শেষ পর্যন্ত ইমান ইসলামের উপর দিন এবং তাকার উপর কায়েম থাকার তৌফিক দান করেন সমস্ত রকমের বালা বিপদ আপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ আমাদের দুনিয়া আর সমস্ত কিছুতে যেন বরকত দান করেন আর মন্দকতা কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও না মোহাম্মদ ও আলহি ওয়াসবহি আজ